चार सकाल साढ़े नशे बीस टीवी बांगला है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 আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআন যার ভিতরে আছে সে জীবিত এজন্যই জন্যই সুরানের ২৪ নম্বর আয়তাল্লাহ বলেছেন ও হে মানদার সমাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সারা দাও যখন আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে ডাকেন সে বিষয়ের দিকে যে তোমাদেরকে জীবন দান করবে আমরা তো সবাই জীবিত আবার জীবন দান করবে মানে আমরা জীবিত মানে আমাদের বডি আমাদের যে পশু দেহটি আছে মাটির দেহটি এটি জীবিত কিন্তু ভিতরে আরেকটি যে রোহ আছে আত্মা আছে সেটির জীবন হলো এই কোরআন এই কোরআন চা আসে মৃত সেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রসুল যখন এমন জিনিসের দিকে ডাকেন যে জিনিস তোমাদের জীবন দেবে সেটা কি সেটা এই কোরআন এই কোরআনে আমাদের রুহের রুহ আমাদের প্রাণের প্রাণ আমাদের আত্মা আত্তা আত্মা আত্মা না হলে মৃত এই জন্য এই কোরআন নাজির হয়েছে পৃথিবীতে হায়াতুল কলব মনব জীবন হিসেবে মানব জীবন বিপন্ন হয়ে যায় যদি এই কোরআন তাকে দেয়া না হয় প্রথম আজকে মূলনীতিটি আয়াত থেকে আমরা নিয়েছি সেটি হলো আল্লাহ বলেছেন অনেক দূরবর্তী বিভ্রান্তিতে পড়ে আছে বিভ্রান্ত হতে হতে সত্য থেকে বহু দূর তারা চলে গেছে সেখান থেকে আল্লাহ ফিরিয়ে না আনলে আর ফেরার কোনো সুযোগ নেই আসলে যারা আখেরাত বিশ্বাস করে না তারা বড় বিভ্রান্তির মধ্যে আছে তারা কি কি বলে আমার সম্পর্কে তারা পুরো সন্দেহের মধ্যে আছে বরং আকার সম্পর্কে তারা অন্ধ পৃথিবীর অধিকাংশ মানুষই এই সম্পর্কে অন্ধ চোখ থাকতে জীবিত করবেন না কেন নয় আল্লাহর এই ওয়াদা আছে সত্য সত্য ওয়াদা তিনি মৃত্যুর পর জীবিত করবেনই সুরানের আপত্রিশ নম্বর এইভাবে তাদের উত্তর দিয়েছেন প্রতিহত করে আল্লাহ বলে আখেরা আল্লাহ নিয়ে আসবেন জান্নাত জাহান্ন সামনে নিয়ে আসবেন যাতে করে কাফেরা জানতে পারে যে পৃথিবীতে তারা মিথ্যাবাদী ছিল তারা যা আখেরাত অবিশ্বাস করত তাদের এই অবিশ্বাসটা ছিল মিথ্যা এটা সত্য ছিল না যারা আখেরাত অবিশ্বাস করে কুফুরি জিন্দিগি যাপন করে দুনিয়ার বোক বিলাসের পিছনে ছুটে গিয়ে আখরাত যারা ভুলে গেছে আল্লাহ কে ভুলে গেছে কোরআন কে ভুলে গেছে কেয়ামতের ময়দানে কিভাবে তোলা হবে সেটা আল্লাহ বলছেন অনাসর হুম ইয়ামাল কেয়ামা দিন আমি তাদেরকে হাসর আলা আল্লাহম তাদের চেহারার উপরে দু উপরে চলে যাবে চেহারা নিচে কি একটা করুন দৃশ্য হবে কেয়ামতের দিন পৃথিবীর যেমন হেঁটেছেন পা নিচে মাথা উঁচু করে হেটেছেন। তিনি আখেরাতে এভাবে উঠবেন কিন্তু যারা বেইমান বেইমানের সংখ্যা তো হাজারে জন এদের সবার পা উপরে আর মাথা নিচে থাকবে যাতে মহাসচিব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দলনেতা শিল্পপতি বড়ো বড়ো বিজ্ঞানী ভূতত্ববিদ মহাকাশবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সাহিত্যিক কবি মহামূল্যবান কিন্তু ইমান নাই কত মানুষ দুনিয়াতে কত তার অহংকার ছিল সবাই দুঠ্যাং উপরে দু পাড়ে সবাই দেখবে হ্যাঁ মন্ত্রীর দু ঠ্যাং উপরে এমপির দু ঠ্যাঙ উপরে প্রেসিডেন্টের দু ঠ্যাং উপরে নেতাজির দু উপরে যারা আল্লাহ ধর্মগুরু পিস সাহেব ফাদার ব্রাহ্মণ ঠাকুর যারা আহ্লাদ্রোহী হয়েছে উপরে উঠে যাবে মাথা নিচে কি অপমান আকবার জন্যই সোরা আলে একশো একানব্বই নম্বর আয়াত থেকে যেই রব্বানা রব্বানা বলে আল্লা একটু করে না তার রাখে না তার পেস্টিজের হ্যাম্পার হবে সে আল্লাহ বলা আল্লাহর কাজ করে না আল্লাহর জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পরিবার চালায় না নিজে চলে না সমাজ চালায় না রাষ্ট্র চালায় না কারণ তার এটা মৌলবাদী বলবে মানুষে এসব কারণে ইসলাম থেকে দূরে থাকে কিন্তু কেয়ামতের ময়দানে কোথায় যাবে প্যাসটিজ আল্লাহ তালা বলছেন ওকে আমি তার মাথার উপরে চেহারার উপরে কেয়ামতের দিন হাসর করাবো দুই উপরে তুলে দেব সাহাবিরা প্রশ্ন খুলেন ইয়া রসুল আল্লাহ কিভাবে মানুষ চেহারা উপরে হাঁটবে দুই পা উপরে কেমতে দিন তাদেরকে যে তুলবো দুই পাখি কি লাভ যে চক্ষু দিয়ে কোরআন দেখ আল্লাহ নিদর্শন দেখি অবুক মা এবং মুখ বাক শক্তিহীন কথা বলতে পারবে না যেই রসনা দিয়ে আল্লাহর কোরআন পড়ুনি আল্লাহর কানে সাক্ষ্য দাওনি আল্লাহ তাজবি জপুনি সে বাক শক্তি রেখে লাভ কি বাক শক্তি রহিত হয়ে যাবে অসম্মা যে কান দিয়ে আল্লাহর কোরআন শোনা যায়নি সে কানগুলো বধির করে দেবেন আল্লাহ কি নিকৃষ্ট পরিণাম তাদের জন্য যখনই সে জাহান্নামের আগুন একটু দুর্বল হয়ে যাবে তখনই তাদেরকে জ্বলন্ত আগুনের পাওয়ার তেজ আরো বাড়িয়ে দেয়া হবে যাতে করে শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে যদি তখন কি নতুন সৃষ্টি রূপে আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে বললাম তারা কি না। যে আল্লাহ আসম জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ শক্তি রাখেন তাদেরকে পুনরায় সৃষ্টি করতে অজা আল্লাহম আল্লাহ তাদের জন্য একটা আজাল জীবনের জন্য সময় নির্ধারণ করে রেখেছেন এই জন্য জীবন করে দেখাচ্ছেন না কিন্তু সময় আসলে সেদিন তো দেখাবেন কুফরি ছাড়া আর সবকিছুকে অস্বীকার করেছে কুফরি করবে তারা প্রিয় ভাই বোনেরা চার নম্বরে বলেছেন মা হাফিজ। মাটির নিচে দাফনের পর মাটি তাদের শরীর থেকে কতটুকু কমায় আমি জানি শরীর কতটুকু কমায় আমি জানি আমার কাছে সংরক্ষণকারী কিতাব আছে এই আয়াতে একটি অলৌকিক বিষয় আল্লাহ বলেছেন মানুষের দেহ মাটিতে পুরো বিলীন হয়ে যায় না কিছু একটা অবশিষ্ট থাকে যেটা নবীজির হাদিসে রয়েছে কোরআনের আয়াত ইঙ্গিত করেছে যে বিষয়ের দিকে মানব দেহ পুরোটা মাটিতে খেতে পারে না একটা জিনিস থেকে যায় সেটা মানুষের গোটা দেহই পচে যাবে মানুষের হাড্ডির অস্থির একটা ছোট্ট অংশ সেটা পচবে না তার নাম হলো জানাব এটা পচে না মানুষের মেরুদণ্ডের একবারে সর্বনিম্ন একেবারে নিচে এখানে আমার কাছে যে ফিল বিজ্ঞানের অলৌকিক সব বিষয় এই গ্রন্থে সেটা সচিত্র দেখিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা ওলামায় কেরাম সেটাকে নিয়ে এসছেন যে কিভাবে আল্লাহ আল্লাতলা মানুষকে জিন্দা করবেন সচিত্র এখানে আছে যে একটা অস্থিকনা সেটা পৌঁছে যায় না আগুনে পড়ায় না ধ্বংস হয় না প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে বিরতির ইনশাল্লাহ বিরতির পর আবার আসবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন মানবতার পথ প্রদর্শক কি করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি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 i am zikranai my name is rustanai dua to best of pp i worship mankind in tania was like forbidding what is law and believing in it kun tum khaira ummatin ukari jatirnas ta muruna bil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 বিরতির পর আবারও ফিরে আসলাম সুরা কফের চার নম্বর আয়ারটি নিয়ে কথা বলছিলাম যে মানব দেহে একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ থাকে যেটা না। আগুন দিয়ে পড়ানো যায় না বোমা মারলেও সেটা ধ্বংস হবে না এত সুদৃঢ় আল্লাহ সৃষ্টি করে রেখেছেন মানুষের দেহের ভিতরে এর নাম জানাব। যেমন মেমরি মেমরি কার্ড। এই কার্ডের ভিতরে কত হাজার তথ্য থাকে কত হাজার ওয়াজ নাসিহত অনেকে গাড় বাজনা রাখেন হাজার হাজার মানুষের ছোট্ট একটা মেমরি কার্ডের ভিতরে বিস্ময়কর ভাবে কত তথ্য ঠিক মানুষের ওই উপাদান উপাদানুজ জানাব এটির ভিতরে গোটা মানুষের সম্পূর্ণ বিবরণ তার মাথা কেমন চক্ষু কেমন তার কান দুটো কেমন তার দাঁতগুলো কেমন হাতগুলো কেমন পাগুলো কেমন অস্তিত্ব কোনটা কেমন সব বিবরণ সেই প্রাইমারি নটের মধ্যে থাকে এটা পড়ায় না পছে না দামেস বিশ্ববিদ্যালয়ের মুসলিম বিজ্ঞানীরা কঠিন গ্যাসিও আগুনে এটাকে পুড়িয়েছিলেন লাল হয়ে গিয়েছিল কিন্তু পোড়া যাওয়ার পরে পরীক্ষা করে দেখে যেই অস্থির মধ্যে মানুষের পুনরুজ্জীবনের উপাদান আল্লাহ রেখে দিয়েছেন সেটার কিছুই হয়নি সেটা যা ছিল তাই আছে সম্পূর্ণ জীবিত পৃথিবীর যত মানুষ এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে এদের সভা আরও ২০টা প্রাইমারি নট এটা মাটিতে পড়ে আছে কবরস্থানে কবরস্থানে সবার আবার জীবিত করবেন সে উজবু জীবিত করবেন একটা বৃষ্টি হবে ওই বৃষ্টিটি ওই বীজের মধ্যে যখনই স্পর্শ করবে তখনই আমরা আবার পুনরায় নতুন করে তৈরি হয়ে যাবো সব্লা তাহলে পরকাল থেকে বাঁচার কোনো উপায় নেই সমগ্র কোরআনে আল্লা যে কাঁপেদেরকে বুঝিয়েছেন যে তোমরা দেখো না যে কিভাবে আমি জমিনকে জীবিত করি জমিনে পানি বর্ষণ করে সেখানে কোনো ঘাস ঘাসের কোনো বীজ কিছুই দেখা যায় না কিন্তু বৃষ্টি হওয়ার পরে থেকে এত ঘাসের বীজ উৎপন্ন হয়ে গোটা মরুভূমিকে তেপান্তরকে একবারে সবুজ শ্যামলীমায় ভরে দেয় থেকে হয় বীজটা সুপ্ত থাকে পানি পেয়ে সেটা জীবিত হয়ে যায় তোমাদের কবরে পড়ে থাকবে উজবুজ সেটা কবরে কবরে পড়ে আছে সেখানে এক বিশেষ বৃষ্টি যখন বর্ষিত হবে সে বৃষ্টির সংস্পর্শে তোমরা সবাই জীবিত হয়ে যাবে বৈজ্ঞানিকভাবে ভাবে জীবন আজকে প্রমাণিত সৌরা কাপড়ে চান নম্বর আয়াতের এই তথ্য সই বোখারের হাসর এই হাদিসের তথ্য এবং বিজ্ঞানীদের আবিষ্কৃত এই তথ্য এবং উনিশশো সালে জার্মান বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন যেই বিষয়টি নিয়ে সেটাই প্রমাণ করছে যে মানুষের পুনরুজ্জীবন কতটা সত্য আল্লাহ থেকে আয়াতে সাথে বিতর্ক করেছেন তারা বলে আমরা যখন হয়ে যাব ছিন্ন ভিন্ন হয়ে যাব নতুন করে কি সৃষ্টি হবো তারা হাডি দেখেছে যে হাডি পচে গেছে যেমন গোটা মোবাইল ভেঙ্গে গেছে চোরমার হয়ে গেছে কিছু যাবে আসবে না কিন্তু মেমরি কার্ডটা শুধু অক্ষুণ্ণ থাকলেই হবে ওই মেমরি কার্ড থেকে সব তথ্য বের করে নেবে যা যা ছিল সেখানে ঠিক তোমার গোটা দেহ পচে যাবে গলে যাবে যে কোন বৈজ্ঞানিক প্রোগ্রামে মেডিকেল সায়েন্স কোনো বইতে সেটা দেখতে পাবেন সব হার আল্লাহ কিভাবে আল্লাহ তালা মানুষকে পুনরুজ্জীবিত করার উপাদান মানুষের ভিতরেই সৃষ্টি করে রেখে দিয়েছেন তোমরা পাথর হয়ে যাও হয়ে যাও অথবা অন্য কোন সৃষ্টি হয়ে যাও যেটা তোমাদের সেনের মধ্যে বড় সৃষ্টি তোমরা তো ভাবছো আমরা পচে গলে যাচ্ছি তো পাথর হয়ে যাও লোহা হয়ে যাও যদি পারো তোমাদের দারোনায় পাথর লোহা এগুলো পচে না গলে না কিন্তু আল্লাহ কি পাথর লোহাকে ধ্বংস করতে পারেন না সেটাও ধ্বংস করতে পারেন ধ্বংস করে আবার পুনরুজ্জীবিত করতে পারেন তুমি বলে দাও যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন ফসাই উন তারা তাদের মাথা তোমার দিকে উঁচু করবে ওয়া কুল উনে মেতা হো বলবে কখন হবে সেই পুনরুজ্জীবন আসলে আল্লাহ যে কেয়ামতের একটা সময় নির্ধারণ করে রেখেছেন সুদীর্ঘ কাল পরে কেয়ামত হবে একের পর এক মানব প্রজন্মগুলো পৃথিবীতে আসবে আর তাদের কর্ম করে করে বিদায় হবে একসাথে কেয়ামত হবে দীর্ঘ কাল এভাবে কেয়ামত না হওয়ার কারণে এদের অবিশ্বাস সৃষ্টি হয়েছে কিন্তু এটা তো কোনো যুক্তি নয় যেটা আসবে সেটা তো একদিন হবেই তারা প্রশ্ন করছে মাতা হু এটা কবে আসবে কুনা বলে দাও আশা করা যায় যে সে কেমত নিকটেই কারণ কোরআনের দর্শন হলো যেটা আসবে একদিন সেটাকে নিকটবর্তী মনে করতে হবে দূরবর্তী মনে করার কোন সুযোগ নেই মা না ইল্লা বেস্তুম যেদিন তোমাদেরকে তিনি আহ্বান করবেন তখন তার প্রশংসা করতে করতে তোমরা তার টাকে সারা দিয়ে কবর থেকে বেরিয়ে আসবে ওই যে প্রাইমারি নদ থেকে উজবুজান থেকে তোমাদেরকে সৃষ্টি করা হবে তখন তো বেরিয়ে আসবে তোমরা কবর থেকে ইল্লা অথচ কলিলা আহ তোমরা মনে করব আহা পৃথিবীতে তো অল্প কদিন ছিলাম সেই পৃথিবীর জীবনে কুফরি করে কিলাভ হয়েছে আমাদের আজকে অনন্ত জীবনের সুখ শান্তি সবই হারালাম সর্বহারা হয়ে গেলাম এভাবেই কে আমাদের দিন আল্লাহ যা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন এটা বুঝিয়েছেন অনেক বুদ্ধিজীবীরা বলে হাডডি আসলে জীবন্ত থাকে এটা উষ্ণ সরস জিনিসের মধ্যে মানুষ মরে গেলে হাড্ডি হয়ে যায় শুকিয়ে যায় এখানে কোনো পানির অস্তিত্ব থাকে না তো এই হাড্ডি থেকে কিভাবে আল্লাহ সৃষ্টি করবেন এমন একটি প্রশ্নের উত্তর ইয়াসিনের। উনআশি নম্বর আয়াত থেকে তিরাশি নম্বর পর্যন্ত আল্লাহ সেখানে দিয়েছেন এক ব্যক্তি সে পচা গলা হাড্ডি হাতে নিয়ে অস্থি হাতে নিয়ে সে উড়িয়ে দিয়েছে বলছে এগুলি থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন এরা স্থূল দৃষ্টি সম্পন্ন অজ্ঞমূর্খ মানুষ আল্লাহ যে কত ধর তিনি সৃষ্টি করতে কি অস্থির প্রয়োজন অস্থির সারায় সৃষ্টি করেন আর ওই অস্থির কণিকার মধ্যেই তো উজবুজ জনাব রয়ে গেছে সেই মেমোরি কার্ড রয়ে গেছে ওই বোকারা জানতো না যে আল্লাহ কত কুশলী সে কথা বলছেন তার সৃষ্টি ভুলে গেছে যে আমি কিভাবে কত সূক্ষ্ম জিনিস থেকে তাকে সৃষ্টি করেছি মাতা পিতার ক্রমোজম থেকে জিন থেকে তাকে সৃষ্টি করেছি সেই জিন তো এখনো রয়ে গেছে তার দেহ যখন মাটিতে রূপান্তরিত হবে রূপান্তর হয় এটা তো শেষ হয়ে যাবে না কে জীবিত করবে যখন এই হার্ডি পচে কলে নিঃশেষ হয়ে যাবে তখন তুমি বলে দাও এটাকে জীবিত করবেন তিনি যিনি প্রথম এটাকে জীবন দিয়েছেন ওহ বেকুল্ল খালকিনা আলিম তিনি সকল সৃষ্টি সম্পর্কে তিনি ভালোভাবে সমকভাবে অবহিত আছেন আর শুকনো জিনিস থেকে জীবন তিনি দিতে পারবেন বিপরীত জিনিস থেকে বিপরীত যেমন আল্লাহিনা সাজারিল যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন সবুজ বৃক্ষ একটা ঠান্ডা এবং রসানো বৃক্ষ সেটা পোড়ালে আগুন বের হয় আশ্চর্য কথা যে আল্লাহ পানি থেকে আগুন সৃষ্টি করতে পারেন সে আল্লাহ কি এই অস্থি থেকে একটা জীবন তৈরি করতে পারবেন না অবশ্যই পারবেন সবুজ বৃক্ষ থেকে তিনি আগুন সৃষ্টি করেছেন ফেজান তুমি কেদুন সে আগুন থেকে তোমরা আজকে জ্বালাও প্রিয় ভাই বোনেরা পৃথিবীর সব আগুনের উৎস সবুজ বৃক্ষ সবুজ বৃক্ষরাজি নদীর প্রাঙ্গনে যখন ভূগর্ভে চলে যায় ভূগর্ভের একমাত্র উত্তাপে কোটি কোটি গাছ গাছালি কয়লায় পরিণত হয় এর চেয়ে আরো বেশি উত্তাপ যদি পরে তাহলে সেটা গ্যাসে পরিণত হয় তাহলে কয়লাও সবুজ গাছ থেকে আবার গ্যাসও সবুজ গাছ থেকে আবার যেই খড়ি আমরা জ্বালাই সেটা তো সবুজ গাছ থেকেই যে আল্লাহ এখান থেকে আগুন সৃষ্টি করলেন সে আল্লাহ অস্থি থেকে আবার মানুষকে সৃষ্টি করতে পারবেন এই ক্ষমতা তাঁর আছে আগামী পর্বের জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করুন जकत दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस नंबर শূন্য এক এক তিন দুই শর্ট কোড কোড টাকা আমাদের ইমেল করুন টিভি ডট ইভি মানবতার সমাধান हेदायतर पथे थे पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिम मालिक तीनी नहीं। दे तार दे तो हराम माल हाज करे, बा बनाए बैध है जानते हम देख इन श्रेष्ठत कल रेारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टेलेश